হমাদহ্লি আলাহিল কদিমাবাদ আল্লাহ তালা পবিত্র কালামে মজিদ এরশ করেন ফজরী ওালিনাজ শপথ ফজরের শপথ দশ রাতের আল্লাহ কাসির কাহিমুল্লাহ বলেন এর দ্বারা উদ্দেশ্য হল জিলহজ মাসের প্রথম দশ দিনেরা আমরা এখন লাখো লাখ মুসলিম নারী পুরুষ এখন লাভবাহিক লাভবাহিক ধনীতে অবস্থান করছে বাইতুল্লাহ শরীফে জিলহজের প্রথম এই দশ দিনের সালাদ সিয়াম দান সাদাকা হজ প্রতিটি আইবাদতি আল্লাহর কাছে খুবই প্রিয় আমাদের জন্য সুযোগ রয়েছে আরাফার দিন রোজা রাখার যে দিনের রোজার ব্যাপারে রাসুলসাল আলী বলেছেন আমি আল্লাহর কাছে আশাবাদী এটি পূর্ববর্তী এক বছর ও পরবর্তী এক বছরের হবে। গুণার আমাদের অনেক মুসলিম ভাই এখন কোরবানির পশু দেখা বা ক্রয়ের কথা ভাবছেন কেউ হয়তো ইতিমধ্যে ক্রয়ও করে ফেলেছেন কোরবানির ফজিলত সম্পর্কিত ওলামা একামগণ মসজিদের মেম্বার থেকে বেশ আলোচনা করে থাকেন তাই এ সম্পর্কে আর বেশি কিছু বলছি না আর যে ব্যাপারে কথা বলার ইচ্ছে করেছি তা হচ্ছে আমাদের কোরবানি যেন হয় শুধুমাত্র আল্লাহর জন্যে প্রিয় ভাইরা ইবাদতের ক্ষেত্রে আমাদের বর্তমান মুসলিমদের বাস্তবতা জানা ক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে আজকের মুসলিমদের মাঝে চরম উদাসীনতা আর যেসব আমাদের উপস্থিতি রয়েছে অনেক নীয়তের পরিশুদ্ধার অভাবে সেসব ক্ষেত্রেও আমরা পূর্ণ প্রতিদান লাভ করতে পারছি না এই যে দেখুন আজকের কতজন মুসলিম এমন আছে যারা শুধুমাত্র আল্লাহর জন্যই কোরবানি করছে আল্লাহর মহান হুকুম হিসেবেই তা পালন করছে সত্যিকার অর্থেই যদি আল্লাহর হুকুম হিসেবে তা পালন করা হতো তাহলে আমরা আল্লাহ অন্যান্য হুকুম সম্পর্কেও সচেতন হতাম কোরবানির এই ওয়াজিবা আমল নিয়ে আজকের মুসলিমদের মাঝে যতটুকু আগ্রহ পরিলক্ষিত হয় আল্লাহর ফরজ হুকুম কিংবা জাকাত আদায়ের ক্ষেত্রে কি সেই পরিমাণ আগ্রহ বা উপস্থিতি চোখে পড়ে আর এই কোরবানির ক্ষেত্রে কি সবার নিয়তের মাঝে বিশুদ্ধতা থাকে বরং আজ অনেকের অবস্থাই তো এমন কি কত টাকা দিয়ে কোরবানির পশু কিনেছে কার কোরবানির পশুতে গোস্তের পরিমাণ কেমন হবে কার টাকার পশু কিনে লাভবান হয়েছে এমন আলাপ আজ মানুষের মুখে মুখে অথচ আমার কোরবানি হোক শুধুমাত্র আল্লাহর জন্য আমি এমন লোককে কোরবানির পশুতে শরীর বানাবো না যার উপার্জন হালাল না যার নিয়ত বিশুদ্ধ না টু ভাইরা আল্লাহর নিকট কোরবানির পশুর গোস্ত কিংবা রক্ত পৌঁছে না তার নিকট পৌঁছে মুমিনের তাকুয়া আল্লাহ পবিত্র কালামে মাত্র তোমাদের অন্তরের তাকুয়াই পৌঁছে কত মানুষ এমন আছে যারা লক্ষ লক্ষ টাকা খরচ করে পশু কুরবানি করছে অথচ তাদের নিয়ত পরিশুদ্ধ না হওয়ায় তারা এই লক্ষ লক্ষ টাকা খরচ করেও আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারছে না তোমাদের আকার আকৃতি বা সম্পদের অবস্থা দেখেন না বরং তিনি তোমাদের অন্তর ও তোমাদের আমলের অবস্থা দেখেন মুসলিম ভাইও বোন আসুন আমরা ইবাদতের ক্ষেত্রে একচয় দি আমাদের নামাজ আমাদের কোরবানি আমাদের জীবন মরণ সবই হোক শুধুমাত্র বলুন নিশ্চয় আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মরণ শুধুমাত্র বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ সুবাহ হুয়া তালার জন্য পরিশেষে আরো একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই হে প্রিয় মুসলিম ভাই ও বোন ঈদ উল আজহার এই আনন্দের সময় আমরা যেন শুধু নিজেদের আহার পরিতৃপ্তি নিয়ে ব্যস্ত না থাকি ভুলে না যাই আমাদের দরিদ্র দুর্বল অসহায় ফকির মিসকিনদের মুখেও যেন ফুটে উঠে হাসির রেখা সে কথাও স্মরণ রাখি সকল মুসলিম ভাই বোনদের প্রতি রইল ঈদ উল আজহার আন্তরিক মোবারকবাদ তাকব্লাহ মিনা ওয়ামিনকুম আল্লাহ তালা আমাদের কুরবানী সহ সকল ইবাদতকে কবুল করে নিন আন ও আখিরুদ আওয়ানা